ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও স্বাত ওয়াল্লাম আলসিদ্দিন ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব মুসলিম গুনাহারদের সম্পর্কে মুসলিম কিন্তু যাদের মধ্যে ভালো মন্দ উ বহির্বিদ্যমান নেকামলও আছে তেমনিভাবে গুনাহের কাজও আছে যে সমস্ত মুসলিমরা কিছু সুনির্দিষ্ট গুনাহ করে থাকে এবং যাদের শাস্তির কথা কুরআন এবং হাদিস উল্লেখিত আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তালা আমরা আজকে আলোচনা করব এবং আলোচ মোহাম্মতালা কিয়ামতের দিনেই অর্থাৎ জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই কিছু মুসলিমদেরকে সেখানে তাদের গুনাহের কারণে সুনির্দিষ্ট কিছু শাস্তি প্রদান করবেন জান্নাত কিংবা জাহান্নামে তাদেরকে পাঠানোর আগেই কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করা শুরু হয়ে যাবে তো আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তালিক আলোচনা করতে যাচ্ছি এবং এখানে প্রায় এগারোটি পয়েন্টে সেই সময়ে গুনগার মুসলিমদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে এক নম্বর প্রথমেই আমরা যাদের কথা বলতে যাচ্ছি তারা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আলোচনা মাতলা সম্পদ প্রদান করেছেন কিন্তু তারা সেই সম্পদের উপরে জাকাত প্রদান করে না তাদের প্রসঙ্গে তাদের কি অবস্থা হবে এবং তাদের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 পেঁচিয়ে দেওয়া হবে এবং এটা তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আমি দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আমি আমি এবং এই কথা বলার পর রাসুল সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়েন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 সহি মুসলিমের অন্য আরেকটি হাদিসে আবু হুরাইরা রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাম বলেছেন স্বর্ণ এবং রৌপ্যের অধিকারী যেই সমস্ত ব্যক্তি সেই স্বর্ণ এবং রৌপ্যের জাকাত আদায় করে না তাদের কী শাস্তি হবে কিয়ামতের ময়দানে সোনা এবং রূপার অধিকারী যে সমস্ত লোক জাকাত আদায় করে না কিয়ামতের দিনে তার ওই সমস্ত স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তার জন্য আগুনের অনেকগুলো পাত তৈরি করা হবে আগুনের পাত তৈরি করা হবে এরপর সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই গরম উত্তপ্ত পাতগুলো দিয়ে তার কপালে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 कामड़ाते खुर दिए मार शी दिए आघात क्ुर दिए मारा सारा दिन यह आघातुल्ला सल्लम ये पंचाश हजार बचर समान एन जरा ज प्रदान करा सम्पर किशानल्पाना देखते पंचाश हजार बच्चे शास्ती भोग का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 উত্তম একটি পর্যায় থেকে একেবারে নিকৃষ্ট একটি জীবে পরিণত হয়েছে এবং এই গুনাটি কী ছিল সেটা ছিল আলকিবার বা অহংকার এবং এই গুনের জন্যই ইবলিশ অতি উচ্চ পর্যায় থেকে উচ্চ একটি মর্যাদাবান অবস্থানে সে ছিল সেখান থেকে একেবারে নিম্ন জঘন্য একটি পর্যায়ে সে অধোপতিত হয়ে গেল এবং আল্লাহর অভিশাপ তার উপর অথচ আমরা দেখি যে ইবলিশ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 সুনির্দিষ্টভাবে বলেছেন যে কারো অন্তরে যদি তিল পরিমাণও অহংকার থেকে থাকে তাহলে সে জান্নাতের ঘ্রান পর্যন্ত পাবে না জান্নাতের সুবাস পর্যন্ত পাবে না অর্থাৎ কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে সে জান্নাতের যাওয়া তো দূরের কথা জান্নাতের সুবাস পর্যন্ত লাভ করতে পারবে না এবং রাসুল্লাহ সাল্লাহুস্লাম বলেছেন যে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তি যারা নিজেদেরকে বড় মনে করত অহংকার করত এদের আকৃতি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 এবং আমরা দেখি যে সৃষ্ট জীব হিসাবে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ স্বভাবগতভাবেই বিনয়ী আমরা আলসু মহতাল সৃষ্ট এবং আলো সুমতালাই একমাত্র যিনি আমাদেরকে এই মর্যাদা প্রদান করেছেন যে আমরা সৃষ্ট জীব হিসেবে অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ এবং আলোচ মহতালা যদি আমাদেরকে এই মর্যাদা প্রদান না করতেন আমাদের কিছুই নেই আমরা একেবারেই মূল্যহীন এবং অকেচ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 সমস্ত এই সমস্ত ভুল ধারণা যা মানুষের সামনে প্রকাশ করে নিজেদেরকে আমরা বড় বলে উপস্থাপন করতাম অহংকার করতাম এই সমস্ত মিথ্যাচারকে প্রকাশ করে দেওয়া হবে কিয়ামতের দিন এবং অহংকারকারীদেরকে সেই আকৃতি প্রদান করা হবে যা তাদের জন্য সত্যিকার অর্থে প্রাপ্য ছিল অর্থাৎ তারা সত্যিকার অর্থে সম্মানের যোগ্য ছিল না তাই আল্লাহ সেই দিন তাদেরকে অপমানিত পর্যদস্ত করবেন এবং ছোটো ছোটো পিঁপড়ার আকারে তারা কিয়ামতের দিনে ময়দানের মধ্যে থাকবে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 কথা বলবেন না কি তাদেরকে সেই গুণা থেকে পবিত্র বলছেন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 নিয়ামত দান করেছিলেন সে এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো মানুষের কাছ থেকে সত্যকে গোপন করে রাখল এবং আমরা দেখতে পাই যে ফিখের একটি মুখ্য বিষয় বা একটি মূলনীতি হচ্ছে ইলম প্রচারে জ্ঞান প্রচারে বিলম্ব না করা দেরি না করা অর্থাৎ সময়মতো ইলম প্রচার না করা বা দিনের দাত না দেওয়া এটা শরীয়তসম্মত নয় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো একটি গুণাহ আপনার সামনে সংগঠিত হতে দেখেন তখন আপনার উচিত যে সেই সমস্ত মানুষকে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 যে যারা আল্লাহর নামে কৃত অঙ্গিকার এবং ওয়াদা বা প্রতিজ্ঞাকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় আখিরাতে তাদের কোনো অংশ নেই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 যদি সে নামে কসম খেয়ে মিথ্যা বলে তাহলে দিন কঠিন শাস্তি তার জন্য মজুদ রয়েছে আল্লাহ সুহামতাল্লাহ তার দিকে দেখাবেন না পবিত্র করবেন না এবং তার জন্য রয়েছে মারাত্মক মর্মন্তুত শাস্তি এবং ইতোপূর্বে যে আয়াতি আমরা শুনলাম সেই আয়াতের তাফসির ইবনী তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন প্রথম হাদিস আবুজার রাজিউল্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসম বলেছেন যে তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ না কথা বলবেন না তাদের দিকে করুণা দৃষ্টিতে থাকাবেন আর না তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই কথা শুনে আবুজর রাজিয়াল বললেন ইয়া রাসুল্লাহ এই লোকগুলোকে এরা তো সত্যিই খুবই বড় একটি ক্ষতির মধ্যে রয়েছে এবং এরপর রাসুল্লাহ আসলাম তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন রাসুল্ল সাল্লাহ সালাম বলেন এক নম্বর যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয় দুই নম্বর মিথ্যে শপথ করে যে ব্যক্তি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 অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়ার প্রসঙ্গেও আলাদা হাদিস এসেছে এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে জালাস মাদারা তাদেরকে গুণা থেকে পবিত্র করবে না করুণা দৃষ্টিতেও তাকাবেন না বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়ার জন্য প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি দুই নম্বরের রাসুসাসম যাদের কথা বলেছেন তারা হচ্ছে নিজেদের ব্যবসায়িক পণ্যগুলোকে বিক্রয় করার সময় তারা আল্লাহর নামে মিথ্যে কসম খায় মিথ্যে কসম খেয়ে বলে যেমন আল্লাহর কসম এই জিনিসটি কিনতে আমার একশো টাকা খরচ হয়েছে আমি আপনাকে কেনা দামে বিক্রয় করে দিলাম কিন্তু সে আসলে অর্ধেক মূল্য হয়তো ৫০ টাকা দিয়ে সেই জিনিসটি কিনেছে তো এই ধরনের মিথ্যাবাদী ব্যক্তি যারা আল্লাহ মহতালা কি আমাদের দিনে তাদের সাথে কথা বলবেন না পবিত্র করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি মজুদ রয়েছে তিন নম্বরে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আলমান্নানের কথা আলমান্নান হচ্ছে সেই সকল ব্যক্তি যে একটা উপকার করলো একজনের ভালো কাজ করলো তাকে বিপদে সাহায্য করলো কিন্তু এরপর সে বার সেই লোকটাকে স্মরণ করিয়ে দিবে।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 নিজের ব্যবহারের পর অতিরিক্ত পরিমাণ পানি তার কাছে আছে মজুদ আছে কিন্তু যখন কোনো একজন মুসাফির পিপাসার্থ ব্যক্তি তার কাছে সাহায্য যায় সে তাকে দেয় না প্রয়োজন অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও সে দিল না আরেকটি হাজি রয়েছে যে আল্লাহ মুসাফিরকে পানি দিতে অস্বীকারী সেই ব্যক্তিকে বলবে যে তুমি কেমন করে সে জিনিস দিতে চাইলে না যার মালিক তুমি ছিলে না কেমন করে সে জিনিস দিলে না যার মালিক তুমি নাও পানি এটা সবার জন্যই প্রয়োজনীয় এই কারণে সহজলভ্য এবং সৃষ্ট সকল জীবের জন্য পানি প্রয়োজন তো পানি থাকা সত্ত্বেও যার পানি নেই আপনি তাকে পানি দিলেন না অথচ আপনি নিজেই পানির মালিক নন যার পানির প্রয়োজন তাকে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিষয়ে সাহায্য করতে হবে এরপর দ্বিতীয়ত রাষ্ট্রদিন দ্বিতীয় ওই ব্যক্তি যে আসরের পরে মিথ্যা কসম খায় নিজের মালকে বিক্রি করার জন্য এখানে আসরের পরে মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করা বলতে আসলে কি বোঝানো হয়েছে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 কিন্তু এর পর আল্লাহ আমরা দেখি পাই যে আমাদের পূর্ববর্তী জমানার লোকেরা দিন কঠোর পরিশ্রম করার পরও তারা তাদের এই সমস্ত ইসলামিক দায়িত্ব দাওয়া ইবাদত এগুলোকে খুবই সুন্দরভাবে সুচারুভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন এত ব্যস্ততার মধ্যেও তারা অনেকে জিহাদ করেছেন কিয়ামুল লাইল করেছেন কুরআন পড়েছেন কুরআন হিপস করেছেন অন্যকে শিক্ষা দিয়েছেন এবং তাদের এই কাজে বাড়াকাস ছিল কারণ তাদের দিনের প্রতি সত্যিকারের একটা সংকল্প ছিল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 সময় প্রদান করবেন অবসর সময় প্রদান করবেন যেই সময় আমরা আমাদের দিনই দায়িত্বগুলো পালন করতে পারবো মানুষকে ইসলামের দাওয়া প্রদান করতে পারবো অবশ্যই এর মধ্যে আমরা সময় আলোচুমাতাল্লাহ কাছ থেকে লাভ করবো বরকত লাভ করবো এবং হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছিল যে তৃতীয় সেই সমস্ত লোক যাদেরকে আলহামাতলা কি আমাদের দিনে উপেক্ষা করবেন এবং তাদেরকে শাস্তি প্রদান করবেন সেই লোকগুলো কারা যারা ইমামের কাছ থেকে কোনো একটি বিষয়ে বায়াত নেবে এখানে ইমাম বলতে বোঝা হচ্ছে যারা খলিফা নেতা বা শাসক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 তো সেই আরবদেরকে যদি রাসুল ইসলাম যে পরিমাণ সাহায্য প্রদান করতেন তার থেকেও ইহুদিরা হয়তো বেশি টাকা পয়সা দিল সাহায্য সহযোগিতা দিল তারা সরাসরি ইসলাম ত্যাগ করে সেখানে চলে যেত আর্থিক সুযোগ সুবিধার উপর নির্ভর করত তাদের এই ধর্মীয় মূল্যবোধ টাকা পয়সার উপরে তাদের দিন পরিবর্তন হতো এই জাতীয় লোকদের সাথে আলোচক হাতা কিয়ামতের দিন না কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন এবং প্রায় একই বিষয়বস্তুর উপর প্রায় একই রকম আরেকটি হাদিস রয়েছে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 ন্যায়নিষ্ঠার অভাব আছে এবং এই গুণাগুলো করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এত বেশিবার তারা দীর্ঘদিন ধরে এগুলো করে এসেছে যার ফলে কোনো কামনা বাসনা ছাড়াই এখন শুধুমাত্র অভ্যাসের বসে এখনো পর্যন্ত এগুলোকে করে যাচ্ছে গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারছে না এবং রসুল্লাহ সাল সাল্লাম বলেন যে আরও তিন প্রকারের লোক যাদের কেলা সুমাতাল্লাহ সেটি আমাদের ময়দানে শাস্তি প্রদান করবেন তিন প্রকারের লোক রয়েছে যাদেরকেলসুমাতা কি আমাকে দিবসে তাকাবেন না তারা হচ্ছে এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বর পুরুষালী ভাব সম্পন্ন মহিলা যে মহিলা কিন্তু সে নিজে সময় সমস্ত কিছুর মাধ্যমে পুরুষদেরকে অনুকরণ অনুসরণ করে পুরুষ আলী ভাবসম্পন্ন মহিলা এবং তিন নম্বর হচ্ছে আড্ডায়ুস তো আড্যায়ুষ শব্দটির অর্থ বেশ বিস্তৃত তো আড্যায়ুষ হচ্ছে সেই ব্যক্তি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 ঈর্ষাবোধ জাগ্রত হয় না যে কেন সেই কাজটা করলো আপনার স্ত্রী খারাপ কাজ করছে অশ্লীল কাজ করছে কিন্তু আপনার এতে কোনো ভ্রূক্ষেপই নেই কোনো চিন্তা নেই এই সমস্ত লোকের অর্থাৎ যারা নিজেদের পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় তারাই হচ্ছে দায়ুস যাদের কোনো রক্ষণাত্মক ঈর্ষাবোধ নেই ঘিরা নেই এই সমস্ত লোকগুলো হচ্ছে দায়ুস এই তিন প্রকারের লোকে দেখি আলাহালা কি আমাদের দিনে কোনোরকম দৃষ্টিপাত করবেন না এক নম্বরে ছিল পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ সুমদালা বলেছেন যে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 বৃত্তশালী ধনী ছিলেন যেমন দাউদ আলাহি ইসাল্লাম এবং সুলাইমান আলাই তো পাঁচ নম্বরে অর্থাৎ ধনী এবং সম্পদ অপচয়কারীদের পর যাদের সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পাঁচ নম্বর পয়েন্টে আসছে সেই সমস্ত লোক যারা বিশ্বাস খাতকতা করেছে আল গাদির বা খাতকদের সম্পর্কে তা আল গাদির হচ্ছে সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতকতা করে আসল্লা সাল্লাইসালাম একটি হাদিসে বলেছেন সহি মুসলিমে রয়েছে কিয়ামতের দিন যখন সৃষ্টির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 আরেকটি হাতিস এসেছে রাসুল্লাহ আসলাম বলেন যে বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তির পিছন দিক থেকে তার দেহের পিছন দিক থেকে পতাকার ঝান্ডাটি উঠবে এবং পতাকার ঝান্ডা নিয়েই সে চলাফেরা করবে এবং যত বড় বিশ্বাস বিশ্বাসঘাতকতা হবে তার পতাকার আকার আকৃতি তত বড় বেশি হবে তত বড় পতাকা আকৃতি হবে এবং আবু সাঈদ আল খুদ্রি রাজিউল তোলান থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারী লোকের সাথে একটি করে পতাকা বা ঝাণ্ডা থাকবে এবং ঝান্ডার অনুপাত হবে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 এবং সোহিব বুখারি এবং মুসলিমের রেওয়য়েতে একটি হাদিস রয়েছে আবু হুমায়দ আল আসাইদি থেকে বর্ণিত তিনি বলেন যে আ আসাদ গোত্রের ইবেন লুতিয়া নামের জনক ব্যক্তিকে রাসুল্লাহলাম সুলাইম গোত্রের জাকাত তোলার কাজে জাকাত উসুল করার কাজে পাঠালেন একজন ব্যক্তিকে রাসুলাম অন্য একটি গোত্রের কাছ থেকে জাকাত নেওয়ার জন্য জাকাত উসুল করার জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন তো যখন সেই লোকটি ফিরে আসলো সে এসে বললো রাসুলের কাছে এসে বললো এটা আপনার জন্য আর এটা হচ্ছে আমার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে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 তার হাতের শুভ্র অংশটি দেখতে পেলাম এবং রাস্লা উপ আসার পর রাশদুলকে বলছে যেটা আমার জন্য এবং এটা হচ্ছে আপনার জন্য উপহার কিন্তু কেন তাদেরকে সে উপহার দেওয়া হয়েছিল সে একটি দায়িত্ব পালন করতে গিয়েছিল জাকাত আদায় করার কাজে তো তাকে কেন উপহার দেওয়া হলো কারণ হচ্ছে যে সে একটি বিশিষ্ট ফিল উঁচু পদের ছিল এবং এই উপহার দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে সেখানকার অধস্থন ব্যক্তিরা যারা যাদের কাছ থেকে জাকাত আদায় করা হচ্ছে তাদের প্রতি যেন অমুক ব্যক্তিটি সহজ দয়ালু কোমল বন্ধু সুলভ হয় অর্থাৎ নিজেদের স্বার্থ উদ্ধার করা তো মূলত এটি উপহার সামগ্রী হিসেবে দিলেও সত্যিকার অর্থে প্রয়োগের দিক থেকে এটি হচ্ছে এক প্রকার ঘুষ উৎকোচ রাসুল্লা সাল্লা এই কারণেই বলেছেন যে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 অবৈধভাবে কারো কাছ থেকে এক টুকরো জমিও এক টুকরো জমিও দখল করে নেয় কেয়ামতের দিন তাকে সাত তবক আসমানের এবং জমিনের নিচে তাকে ডুবিয়ে দেওয়া হবে বুখারির হাদিস এবং এটি হচ্ছে অন্যায়ভাবে ভাবে জমি দখলদারকারীদের শাস্তি তার পিঠে এই জমিকে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হবে এবং আট নম্বরে আমরা আলোচনা করতে যাচ্ছি কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিদেরকে জান্ন জাহানাবের ফসলা হওয়ার আগেই শাস্তি প্রদান করতে হবে সেটা হচ্ছে যে এমন কিছু ব্যক্তি যারা আসলে দ্বিমুখী ব্যক্তি অর্থাৎ দুল ওয়াজাইন দুল ওয়াজ মানে হচ্ছে দ্বিমুখী মনোভাব ডাবল স্ট্যান্ডার্ড রাসুলাম বলেন যে কিয়ামতের দিনে সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে এই দ্বিমুখী লোকেরা তারা এক মুখে কিছু লোকের সাথে দেখা করে আবার আরেক মুখে আরেক মনোভাব নিয়ে আরেক ধরনের আচরণ নিয়ে আরেক ধরনের লোকের সাথে দেখা করে রাসুল্লাহাম আরেকটা হিসেবে বলেন যে কিয়ামতের দিন এই দ্বিমুখী মনোভাব সম্পন্ন লোকদের জিহ্বাকে আল্লাহ আগুনের একটা জিহ্বায় পরিণত করে দেবেন কারণ দ্বিমুখী লোভদের সবচেয়ে ঘৃণ্য অঙ্গ হচ্ছে তার এই জিহ্বা কারণ সেটা সবসময় যেখানে সুবিধা সেখানে একরকম আচরণ আরেকদিকে আরেক রকম আচরণ করে সুবিধা অনুযায়ী তার এই জিহ্বাকে সে ব্যবহার করে প্রতিনিয়ত পরিবর্তন করে এবং সুবান আমরা দেখি যে আসলে ইসলাম যখন একটা জীবন ব্যবস্থা সে বাবা সুমান্তলা আমাদেরকে রহমত হিসাবে পাঠিয়ে দিলেন মনোনীত করলেন পরিপূর্ণ করে দিলেন এই দিনকে তো ইসলাম হচ্ছে আসলে খুবই সহজ সরল একটি জীবন ব্যবস্থা খুব স্ট্রেট ফরওয়ার্ড সোজাসপটা জীবন এবং এর মধ্যে কোনো জটিলতা কুটিলতা এই সমস্ত দ্বিমুখী মনোভাব এগুলো নেই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 দায়িত্ব নিতে চাচ্ছেন না অথচ শাসক হিসেবে এটাই আপনার কাজ এবং আপনাকে সেই কাজের জন্য আপনি দায়িত্বশীল দায়বদ্ধ আর কি দিনে আমরা যখন আল্লাহ কাছে আমাদের অভাব আবেদন তুলে ধরব বিভিন্ন প্রয়োজনের জন্য সাহায্য চাইবে ওই ব্যক্তিও যখন আলাহ সুবাহ কাছে সাহায্য চাইবে প্রয়োজনের চাহিদা পেশ করবে তখন আল্লাহ সুবাহ সেই ব্যক্তিকে তার অভাব পূরণ করবেন না সাহায্য করবেন না কারণ আল্লাহ সেই শাসককে দুনিয়াতে যে দায়িত্ব দিয়েছিল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 যে সেই সমস্ত নেতাদের অভাব পূরণ করা বরং তারাই জনগণের অভাবকে পূরণ করবেন কিন্তু এই কনসেপ্ট বা ধারণাটি আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আমাদের আর এখন এই রকমের কোন ধ্যান ধারণা নেই কিন্তু তারা এই সমস্ত ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এবং এই বিষয়গুলো উনারা নিজেদের অন্তরে লালন করতেন একদিনের ঘটনা উমর রাজিল্লাহ ক্ষেত্রেই ওমর খাত্তাব খত্তাপ রাজিউল্লাহু মিম্বারে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে শুনো এবং মানো শুনো এবং মানো তো সালমান আল ফারিসি রাজিল তালনু হঠাৎ সেই মসজিদ থেকে দাঁড়িয়ে উঠলেন এবং বললেন যে আমরা কিছুই শুনবো না এবং কিছুই মানবো না তো সালমান আল ফারিসি রাজিউদ্তলানু ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ নীতিমান একজন স্বাভাবিক তো ওমর রাজিউলান্নকে জিজ্ঞাসা করলেন লিমা কেন সালমান রাজিল তালাহু বললেন যে কারণ আপনি আমাদের সবাইকে এক টুকরো এক কাপড় দিয়েছেন কিন্তু নিজে দুই খণ্ড নিয়েছেন এই কাপড়গুলো আমিরুল মিন ওমর রাজিদুল্লো সবাইকে এক টুকরো করে দিয়েছিলেন প্রত্যেক মানুষ এক টুকরো করে পেয়েছে কিন্তু ওমর রাজিদুল আহ্ন যখন কুদবাদিতে মেম্বরে দাঁড়ালেন তখন সালমান আল ফারিসি অবাক হয়ে খেয়াল করলেন আরে খলিফা নিজেই তো দুই টুকরো কাপড় নিয়েছেন তো ওমর রাজিদুল তিনি নিজেও এই বিষয়টি বুঝতে পারলেন এবং নিজে তিনি এই কারণে কিছু বললেন না তিনি তার পুত্র আবদুল্লাহ ইবনে ওমর রাজুতুল আহকে বললেন যে হে আবদুল্লা তুমি বলো আবদুল্লাহ রাজিদুল্লাহন দাঁড়ালেন এবং বললেন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 স্বপ্ন দেখে একরকম বলে যা আমি আর রকম দেখেছি মিথ্যা কথা বলে আসদুল্লাহলাম বলেন যে কেউ যদি দাবি করে সে একটি স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে সত্যিকার অর্থে সে তা দেখেনি তাহলে অর্থাৎ কেউ যদি দাবি করে সে একটি স্বপ্ন দেখেছে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে সে তা দেখেনি তাহলে কেয়ামতের দিন আল্লাহ সুমাহাতাল্লাহ তাকে দুটি শস্যকোনার মধ্যে বলবেন গীত তাও দুটি শস্যকোনার মধ্যে গীত দিতে বলবেন আসদুল্লাহাম আরও বলেন যে সেই এই দিতে পারবে না এবং এটা অত্যন্ত কঠিন একটা কাজ যা স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা লোকদের বিচার দিবসে আলোচনা করতে বলবেন স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা খুবই খারাপ একটি কাজ কারণ অধিকাংশ লোকই এই সমস্ত স্বপ্নগুলো দ্বারা প্রভাবিত হয় এবং আপনি যখন কাউকে বলবেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমার সাথে এই হচ্ছে ওইরকম হচ্ছে দেখলাম যে তোমাকে একটা সাপ কামড়াচ্ছে তুমি মারা যাচ্ছ এই সমস্ত বিষয়গুলো আমি স্বপ্নে দেখেছি তোমাকে দেখেছি তখন সত্যিকার অর্থেই ওই ব্যক্তি নিজের উপর একটা তীব্র মানসিক চাপ অনুভব করে আপনি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 এবং এরপর আসছে বারো নম্বর সেই সমস্ত লোকের শাস্তি কিয়ামতের দিনে যারা গুপ্তচর বৃত্তি করে এবং আরি পাতে কান পাতা আপনি যদি কারো গোপনীয় বিষয় তার নিজস্ব গোপনীয়তাকে ভেদ করে তার গোপন কথা বা ব্যক্তিগত কথা কান পেতে শোনেন তাহলে কিয়ামতের দিন আপনার কানে গরম উত্তপ্ত গলিত ধাতু বা সিসা আপনার কানে ঢেলে দেওয়া হবে এবং আলোচ মাদাল আপনার কানে গরম উত্তপ্ত সীশা ঢেলে দেবেন কারণ আপনি একজন ব্যক্তির ব্যক্তি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 তার জন্য আমরা দায়ী নই এটি হচ্ছে ওই ব্যক্তি এবং আল্লাহ সুহামতাল্লার মধ্যেকার একটা বিষয় কারণ সে সেই কাজটিকে জনসম্মুখে করছে না এবং আল্লাহ সুহামতাল্লাহ এই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা হবে সেটা ঠিক করে দিবেন কে আমাদের দিনে আবার বিপরীতভাবে কেউ যদি প্রকাশ্যে এই গুনা করে অর্থাৎ মানুষের মধ্যে গুণাকে ছড়িয়ে দিচ্ছে বা নিজের গুণাটাকে মানুষের কাছে প্রকাশ করছে জাহির করছে তাহলে এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে এমনকি খলিফা অমর রাজিউল্লাহন ওসমান রাজিউল্লানহ কিংবা আউবাকুর রাজিউলানহ সময় এমন কিছু লোক ছিল আমরা দেখতে পাই যারা গোপনে নিজেদের বাড়িতে এই কাজগুলো করত বিভিন্ন রকম গুনার কাজ করতো কিন্তু আসলে তারা এর জন্য কখনো শাস্তি পায়নি কারণ তারা জনসম্মুখে এই সমস্ত কাজগুলো করতো না বা মানুষকে কাজগুলো দেখিয়ে বেড়াতো না যদিও আসলে তারা ছিল মুনাফিক এবং তাদের শুধুমাত্র নামটাই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 শাস্তি প্রদান করতে পারেন আলোচনা করলাম যেমানদার বিশ্বাসী হওয়ার পরও যারা বিভিন্ন গুনা করেছে গুণাগার ব্যক্তি তাদের কি অবস্থা হবে কে আমাদের দিন সেই সম্পর্কে